আয়সার আদেলাহ তালান্না হতে বর্ণিত নাবি সাল্লা এমন এমনভাবে কথা বলতেন যে কোনো গণনাকারী গুনতে চাইলে তার কথাগুলি গণনা করতে পারত